আনা সিবন মালিক রদিল্লাহ তালন হতে বর্ণিত নবী সাল্লি সাল্লাম ইরশাদ করেন ইমানের আলামত হল আনসারকে ভালোবাসা এবং মুনাফিকের চিহ্ন হল আনসারের প্রতি শত্রুতা পোষণ করা